بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهم قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين উপস্থাপিত <back> হচ্ছে <truebles> <todic> সাথে মোতালিক কথাবার্তা বলছেন এরপরে এখানে হজরত ইব্রাহিম আলী ইসলামের হাকিফি হালাত এবং তার সাথে মোতাল বেশ কিছু কথা বলবেন পূর্বে আয়তা সাথে মুনাসাবাদটা সোনা বলা হয়েছিল আবার বিস্মরণ করাইছে যে ইয়াহুদি খ্রিস্টান এবং মক্কা মশরিক সবাই হজরত ইব্রাহিম আলী ইসালামকে নিজেদের দিনী মুক্তাদা বলে দাবি করত প্রত্যেকেই দাবি করতো যে ইব্রাহিম আলিহি সাল্লাম আমাদের দিনের মুক্তি ছিলেন দিন অনুসারী ছিলেন তো আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসাল্লাম এর হাকিদি হালাতটা বলে দেয়া বলে দেয়া বলে দিলেন এখানে এই জন্য যেন সবার উপর তারব হয়ে যায় যে ইব্রাহিম আলিহালাম না আসলে মসজিদ ছিলেন না নাসারাত ছিলেন না ইহুদি ছিলেন তো সবার কথাটাকে খণ্ডন করার জন্য ইব্রাহিম আলিহালের আসল অবস্থাটা বলা জরুরি এখান থেকে ইব্রাহিম আলী ইসলামের কথা শুরু হইতেছে দ্বিতীয় কথা হলো যে ইব্রাহিম আলিহ ইসলামের দুই সন্তান ইসমাহিল এবং ইসহাক রসুল করিম সোল্লাহ আলীহামের আগ পর্যন্ত ইব্রাহিম আলিহ ইসলামের পরে সব নবী আসছে ইসহাক আলিহ ইসলামের খানদান থেকে তো যেহেতু সব নবী শাক আলী ইসলামের খানদান থেকে আসতেছিল তো যার ফলে ইসাকা আলী ইসলামের খানদানের লোকদেরকে বলা হতো বানি ইসরা ইদ বানী আকুব তাদের একটা ধারণা হয়ে গেছিলো যে আখরুজ্জামান নবী যিনি আসবেন তিনিও আমাদের খানদানেরই হবেন তো যখন রসুল করিম সাল আলী হাসলাম আসছে তো তারা শুধু কারণে যে বানী শাক থেকে আসে নাই রসুল করিম সাল আলি হাসলামের ইতেবা থেকে পিছনে শুরু রয়েছে আল্লাহ তালা এখানে বলতেছেন যে নবুয়ত পাওয়া এটা কোনো খানদানি সিফত না বরং আল্লাহ তালা যাকে চান তাকে এই ইমামত এই সিফতটা দেন আর আল্লাহর বান্দাদের মধ্যে কেউ যদি জালেম হয় তাহলে সে কখনোই আল্লাহ তালার পক্ষ থেকে সিফতে ইমামত সিফত নবুওয়া কখনোই পাবে না এই বিষয়গুলো এখানে বলবেন তো আগ থেকে নবুয়তের চলতে ছিল বনী ইসাহাকের মধ্যে কিন্তু বনী ইসাহ বনী ইসাহ বনী ইসরা তাদের বহু হালাত ছিল এমন যে হালাতগুলোর কারণে তারা আল্লাহ তালার কাছে আগ থেকেই মগদুব হয়ে আছে। মগধুব হয়ে আছে। তো শেখ জমান আর নবী রসুল করিম সল্লাহ আলী হাসলাম যেহেতু মানে ইসমাইল থেকে আসতেছে এই জন্য এতক্ষণ পর্যন্ত মানে রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম আসার পর্যন্ত তাদের যে টেবলা ছিল সেই টেবলাটাও পরিবর্তন করে কেমত পর্যন্ত সময়ের জন্য অন্য আরেকটা জিনিসের টেবলা ধরা হয়েছে কেবলা ছিল যেহেতু অন্য কেবলা নির্ধারণ করা হয়েছে এই মোনাসবাতে ইব্রাহিম আলী ইসলামের আলোচনার পরপরই তাকবি কেবলা এই সংক্রান্ত কিছু আলোচনা আসবে তো এবার চলো তো ঈদ এ বেতলা ইব্রাহিম আরব্বিকালিমা ওই সময়টির কথা স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করলেন ইব্রাহিম ইব্রাহিম শব্দটা বা ফরউল রববহুটা হলো ফাইল তো ফাইলের মধ্যে যে জমির এই জমিরটা যেহেতু ইব্রাহিমের দিকে ফিরতেছে এই দুটো ইব্রাহিম শব্দটাকে মকাদ্দম করা হয়েছে ইব্রাহিম বা ফরউল এর দিকে ফিরতেছে রব্বহুর হু জমির তো যেহেতু রববহুর হু জমির তার মার্জি হল ইব্রাহিম যে কিছু আদেশ কিছু নিষেধ কাল্লাফাহ বিহার সেগুলো কি যে কালিমা দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে করিমে তিনটা সুরাতে যে সিফাতগুলো গুলো আসছে যেগুলো প্রায় ৩০টার মতো একদম পুরো ত্রিশটা হয় না আঠাশটা কি উনত্রিশটার হয় সুরায় তাবার মধ্যে আসছে আত্মা ইদুল আল আব ইদুন আল খামঈদুল বলে এখানে আসছে দশটা সিফত তারপরে সুরায় মুের মধ্যে আসছে আটটা কি সাতটা সিফত সুরায় আহজাবে আসছে ইন আল মুসলিম আউল মুস্তিমাত এখানে আসছে প্রায় দশটা সিফত ইদন আব্বাসী আল্লাহ আনহু বলেন যে এখানে কালিমা তার উদ্দেশ্য হলে এই সিফাতগুলো কনায় এই তিনটা আয়াতে একজন মুসলমানের মধ্যে কী কী সিফত থাকা আল্লাহ তালা চান সেটা এখানে বলা হয়েছে তো ইব্রাহিম আলিহ ইসলামের ব্যাপারে যে বলা হয়েছে যে কতগুলো কালিমা দ্বারা তাকে পরীক্ষা করছেন এটা তার সিফাতগুলো এখানে কয়েকটা কথা শুনো প্রথম কথা হলো যে পরীক্ষা তো করা হয় কোনো একজন ব্যক্তির হাকিফত জানার জন্য কোনো ব্যক্তির হালাত জানার জন্য আল্লাহ তালা তো আলিমুল কবির আল্লাহ তালা তো ইব্রাহিম আলিহ ইসলাম কে পরীক্ষা করা হলে তিনি কি পাস করবেন না ফেল করবেন এটা তো আল্লাহ তালা আগে থেকে জানা আছে তারপরে পরীক্ষাটা কেন করলেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে পরীক্ষা কিসের দ্বারা করা হয়েছে কী কী বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে দুই তিন হল পরীক্ষায় ইব্রাহিম আলী ইসলামের হালাত কি হয়েছে চার নম্বর হল পরীক্ষার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার কি আসছে প্রথম প্রশ্নের উত্তর হল যেটা প্রণে একটা শব্দ দিয়ে ইশারা করছেন যে পরীক্ষাটা আল্লাহ তালা কেন নিলেন বেতালা ইব্রাহিম इब्राहिम के परीक्षा कर रब रब शब्द दिए इशारा परीक्षा क्यों ने रब रब बलाम सत्ता केम जत के जिन्हें व्यक्ति वस्तु के धीरे धीरे धीरे भिया, शाई शाई के धीरे पूर्णता पर्त पोचान तरह तरह माना हल तबली बस्तु के पूर्णता पर्त पह দু রকমের কামালে পৌঁছানো এটা হলে তরবি এর মানা এখানে বলা হচ্ছে যে আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামকে পরীক্ষা করেছেন তার রব রব রব শব্দটা বলে বোঝানো হয়েছে যেখানে ইব্রাহিম আলিহাস্লামকে যে সকল বিষয় দ্বারা পরীক্ষা করা হয়েছে এই পরীক্ষাগুলো আল্লাহ তালার তরবিয়তের একটা অংশ ইব্রাহিম আলিহি ইসাল্লামকে আল্লাহ তালা যে রব হিসেবে তরবি করেন এই তরবি একটা অংশ তর বিয়ার অংশ হিসাবে আল্লাহ তালী ইব্রাহিম আলহ ইসলামকে মুক্তালিফ হুকুম দিয়েছেন যেগুলো এখানে কালী মাতার একটা ব্যাখার মধ্যে আসছে তার একটা অংশ মুক্তালেফ হালাতের উপর দিয়ে ইব্রাহিম আলহ ইসলামকে অতিক্রম করাইছেন এবং সবগুলো হালাতে ইব্রাহিম আল্লাহ মোতাবেক চলতে একটা অংশ এর মাধ্যমে ইব্রাহিম এবং আল্লাহ ইব্রাহিম যেই মাকামে পৌঁছাইতে চাইছেন সেই মাকামে তরবিার একটা অংশ এটা মুখালিফ ভাবে আল্লাহ করেন সুরে আনফালের মধ্যে এই আয়টা আসছে যে হাজরত রসুল্লা আলী আসাল্লাম কে বদরের যুদ্ধের হালাতটা বদলেছেন যে আপনার রব আপনাকে ঘর থেকে বের করছেন সেখানে রব্দটা এনে এটাই সেরা করা হয়েছে যে আপনাকে যে আল্লাহ তালা মদিনা থেকে বের করে বদরের প্রান্তরে নিয়ে আসছে এটাও এই একটা অংশ বাকি কথাটা সেখানে কে সারা দিলাম এটা হলো প্রথম কথাটা যে পরীক্ষাটা এই জন্য করলেন যে এটা পরীক্ষাটা তার তর্বিয়ার একটা অংশ তরু একটা অংশ এর মাধ্যমে আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামকে যে মাকামে পোতে চাইতেছেন সেটা যেন বসতে পারেন তিনি দ্বিতীয় কথা ছিল যে পরীক্ষাগুলো হয়েছে কিসের দ্বারা কোন কোন বিষয়ের উপর পরীক্ষাটা হয়েছে এটার মোসান এখানে তো কয়েকটা বলেই দিলেন আওয়ামের নওয়াহি মানাসিক তারপরে কতগুলো বলা হয়েছে আব্বাস মোল্লা থেকে নেওয়ায় যে করিমের ওই সিফাতগুলো গুলো আঠাশ উনত্রিশ তিরিশটার মতো সিফা আর আরেকটা পর হলো যে এই সবগুলো ঠিক আছে সবগুলো কালিমাতে কালিমাতে তাপসিল একটা সাথে আরেকটা কোনো তানাফি নাই সেই হালাত আল্লাহ তালা দেখতে চাইছেন যে আল্লাহ কালার হুকুমের সামনে ইব্রাহিমের তসলিমটা কেমন তাসলিম এবং রেজা এটা কেমন এটা আল্লাহ তালা দেখতে চাইছেন হালাত গুলো কি কি সংক্ষেপে বলা হলে দেখো প্রথম দিকে ইব্রাহিম আলী ইসলাম একদম প্রথম জীবনে আল্লাহ পক্ষ থেকে আসছে পরিবেশ না রাজা সহ সব মানুষ দাওয়াতের কেউ মানতেছে না কথা হাত্তাকে নিজের আব্বা পর্যন্ত মানতেছে না কিন্তু আল্লাহ তালা হুকুম যেটা সেটা তিনি করতেছেন দাওয়াত দিতেছেন এক পর্যায়ে মানুষকে বোঝাবার জন্য তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন সব মানুষ খেপে গেছে রাজার সহকারে তো ইব্রাহিম আলী ইসলামকে এবার আগুনে পুড়ে মারবে আগুন তৈরি হয়ে গেছে ওনাকে প্রস্তুত আগুনে ফেলবে এখন বিষয়টা খেয়াল করো ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনে ফেলার জন্য তৈরি করা হয়েছে ইব্রাহিম আলী ইসলাম কি এটা জানতেন যে আগুনে আমাকে ফেলে দেয়া হলে আগুন আমাকে পোড়াবে না এটাকে ইব্রাহিম ইসলাম জানতেন কী জানতেন যদি জানতেনি তাহলে কি আর পরীক্ষা হতো তার মানে ওই মুহূর্তে ইব্রাহিম আলি ইসলামের মনের অবস্থাটা ঠিক এমনই যেমন আমাকে আর তোমাকে যদি কোনো দিনের কারণে দিনের কোনো একটা মেহনতের কারণে আগুনে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর গর্তের কাছে দাঁড় করা দেওয়া হয় তখন মনের অবস্থাটা যা হবে ঠিক তাই তো মানুষ হিসেবে তাই তো ভয় পান কিন্তু আল্লাহ তাল্লাহর হুকুম আল্লাহ আমাকে নির্দেশ দিছেন এটার জন্য পরে কি হবে না হবে এত কিছু আমার চিন্তা করার দরকার নেই আমি মরে গেলে কে এরপরে দাওয়াতের মেহনত কে করবে না করবে এটা আমার চিন্তার প্রয়োজন নাই দাঁড়িয়ে গেছেন ফেলে দিয়েছেন মরে দাও আগুনে পড়ে গেছে আল্লাহ তালা বাঁচাই ফেলছেন পরে কাসত আল্লাহ করে আগে অক্রিম তোর বলেন না বললে তোর পরীক্ষা হইলো না এই প্রথম এমতেহান এটা আগুন থেকে বের হয়েছে এবার উনি দেশে থাকতে পারবেন না উনি এক এলাকা থেকে চলে গেছেন আল্লাহ তারা হুকুম হয়েছে এলাকা থেকে চলে যাও এলাকা থেকে চলে যেতেছে এলাকার থেকে সেই কোথায় চলে যেতেছে একা একা সঙ্গে শুধু ভাতিজা হযরত লুত আর পনেরো বাড়িতে আসছে হাজরত ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারাও ছিলেন আর হাজর লুত আল ইসলামের এক স্ত্রীও নাকি ছিলেন এক রে বাড়িতে তো চলে গেছে সেই সুদূর ফিলিস্তিনে সেখানে যাওয়ার পরে দাওয়াতের মেহনত করতেছেন এখানেও করছেন সেখানেও করছেন দাওয়াতের মেহনত করতে করতে করতে করতে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে স্বাভাবিকভাবে একজন মানুষ যখন দিনের কাজ করেন স্বাভাবিকভাবে তার দিনের মধ্যে তামান্নাটা থাকে যে আমার একটা সন্তান হোক যে সন্তান আমার পরে দিনের কাজটা চালু রাখবে অন্যরা তো অন্যদের দ্বারা তো দিনের মেহনত হবেই কিন্তু আমার সন্তান দিনের পরে দায়ী হোক স্বাভাবিকভাবে সবার একটা তামান্না থাকে ইব্রাহিম আল দিনের মধ্যে কি পরিমান তা মান্নাটা হয়তো ছিল কল্পনা করা যাবে আর আল্লাহ তালা কাছে কত ভাবে হয়তো দোয়া করছিলেন আল্লাহ তালা দোয়াটা কবুল করতেছে না দোয়া কবুল করতেছে বিয়ে হয়েছে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা দোয়া কবুল করছে ছিয়াশি বছর যখন বয়স ছিয়াশি কি সাতাশি কোনো হয়েছে আসছে তখন হয়তো ইসমাই আল ইসলামের জন্ম হয়েছে এখন তুমি চিন্তা করো তো একটা মানুষ আল্লাহ তালা এত প্রিয় মান্দা এত দোয়া করতেছে এত দোয়া করতেছে দোয়া কবুল হইতেছে কিন্তু আল্লাহ তালার উপরে কোনো করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যদি সন্তান হয় কি পরিমাণ মায়া মমতা থাকবে সন্তানটার প্রতি সন্তান হয়েছে দুধবান করতেছে আল্লাহ তালার হুকুম আসছে যাও সন্তান সন্তানের মা সহ গিয়ে মক্কায় রেখে আস সারা ইসলাম ছিলেন সন্তান হতো না তো যেই স্ত্রীর ঘরে সন্তান হয় না স্বাভাবিকভাবে তার প্রতিও টান থাকে কিন্তু যেই স্ত্রীর সন্তান হয় সেই স্ত্রীর প্রতি স্বাভাবিকভাবে পুরুষদের টানটা বেশি থাকে তারপরে সন্তান হয়েছে আবার যদি হয় ছিয়াশি বছর পরে সেখানে আল্লাহ তালা বলতেছে তুমি মাকেও রেখে আসো বাচ্চাকেও রেখে আসো তো সেই কোথায় ইব্রাহিম আলী ইসলাম রও হয়ে গেছে সঙ্গে স্ত্রী হাজেরা আর বাচ্চা ইসমাইল কোলের শিশু জিব্রাহিম আলী ইসলাম হলেন রাহবার চলতেছে চলতেছে কোথায় যাওয়া হবে এটা বলেনি আগে কোথায় যাওয়া হবে এটা বললে আগের থেকে মানসিকভাবে তৈরি থাকে কোথায় যাওয়া বলে চলতেছে কোন একটা জায়গায় যে চারপাশে খুব সবুজ দেখা যায় ইব্রাহিম তারা নিজেদের দিকে না আরো সামনে এইভাবে চলতে চকতে চলতে চলতে মক্কায় আসে যখন একদম খালি ময়দান কিছুই না সেখানে জিব্রাহ বলছেন যে এখানে থাকতে বলছে আর রেখে আপনাকে বলছে চলে যাওয়ার জন্য কথা নেই হাজারা আসামকে রাখছে ছোট বাচ্চা সামান্য একটু পানি আর কয়েকটা খেজুর রেখে দেবা হয়ে গেছেন স্ত্রীর আল্লাহ তাহলে আল্লাহ হুকুম হয়েছে কাজ এটাই করতে হবে স্ত্রীর কাছে বলেনও না রানা হয়ে গেছে এইভাবে হাঁটতেছে যে হাজারা বুঝে ফেলছে যে তিনি তো আসলে চলেই যেতেছেন তো দৌড়ে গেছে বলতেছে কি ব্যাপার আমাদের কিভাবে রেখে আপনি কোথায় চলে যেতেছেন কথা নাই পরে হাজির বললেন যে আল্লাহ তাল্লাহকে নির্দেশ দিয়েছে এটা আচ্ছা হ্যাঁ আল্লাহ নির্দেশ দিয়েছে বললে ঠিক আছে আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে তাহলে তিনি আমাদেরকে এখানে ধ্বংস করবেন না দেখো নবীর সহবতে একজন মানুষ কত দামি হয়ে যেতে পারে বাস ইবরান চলে গেছেন তুমি নিজের ব্যাপারে কল্পনা করো এটা আল্লাহ তারা নিজের দিকে ছোট বাচ্চাকে রেখে চলে যেতেছে এটা এখন তোমরা কল্পনায় করতে পারবো না তোমার মাধ্যমে তাহমির হবে দ্বিতীয় তাহমির তো ওদিকে অনেক দূর যাওয়ার পরে এবার ঘর দিকে ফিরে ধোয়া করতেছে রব্বানা এমনি আসকান্তুদুর কোন রকমের ফসল নাই কিছু নাই এখানে আমি দেখে যেতেছি কেন দিনের উপরে যেন তারা চলতে পারে চলা বলে একবার আল্লাহ তারা হাজারের উপরে কেমন পরীক্ষা ফেলছেন আচ্ছা এখানে আরেকটু বলি যে হাজার এখানে দেখো যখন খেজুরও শেষ পানিও শেষ নিজে পানি পান করতে পারতেছে না তো দুধ থেকে হবে পানির জন্য দৌড়ে উঠছে সাফাতে সাফাতে দেখছে কোথাও পানি নাই তাই না আবার দৌড়ে আসছে দু পাহাড় দেখা হয়ে গেছে না আর মাঝখানে এসে পড়ছে আবার আবার কোন পাহাড়ে যাই গেছে আবার আগের সাফাতেই গেছে এই সাফাতে সাফাতে আগে দুদিক তাকাই সেই পানি কোথাও নাই এখন আবার ওইটা কি দেখবে কি আবার ওইটা কি দেখবে এটা জন্য যে কোনো মানুষ যখন খুব বেশি পেরেশানির হালাতে থাকে তখন তখন সে মনে করে একটা জিনিস একজনে হারিয়ে ফেলছে খুব দামি জিনিস এটা সে খোঁজার জন্য ট্রাঙ্ক মনে করো খুঁজতো খোঁজার পর অন্য অন্য জায়গাটা খুঁজতো যেহেতু ভিতরে খুব পেরেশানি জিনিসটা খুব দামি এবার ট্রাং একবার খুঁজে তুমি সারছো আবার ওই বিস্তা ডিস্তা ঘাটসো তোমার মনে হইতেছে ট্রাঙ্কে মনে হয় আবার দেখা হয়নি আবার ট্রাঙ্কটা কতক্ষণ ঘাটে আবার বিছনাটা অনেক দামি খুব পেরেশানি মনে হয় আবার দেখা দরকার এই কারণে তিনি কখনো সাফাতে কখনো মারোতে কখনো কখনো মারোয়াতে আল্লাহ মুসলিম একবার জন্ম থেকে তো মুসলমান না ইব্রাহিম আলী ইসলাম রেওয়ায় সহি যে মিশরের বাদশার মেয়ে তিনি বাদি না ইব্রাহিম আলমকে দিয়ে দিছিলেন তো যে নও মুসলিম কিন্তু ইব্রাহিম কাছে মুসলমান হওয়ার পরে আল্লাহার এই নকল হরকতটাকে কিভাবে কবুল করছে দুনিয়ার আর কোন খানদানের আর কোনো খানদানের নকল হরকত এইভাবে আল্লাহ তালা কবুল করে নাই যেভাবে ইব্রাহিম আলহ ইসলামের খানদানের নকল হরকত তাকে আল্লাহ তালা কবুল করছে এটা মহিলা মানুষ নবী না কিন্তু উনি যে দৌড়দরি করছেন সেই দোরদরিটা কেমন পর্যন্ত চালু থাকবে যদিও সেটা বাহ্যিকভাবে মনে হয় যে একদমই বেদুদা তাই না কোন জায়গায় তিনি একটু জোরে জোর দিচ্ছেন সেখানে জোরে দৌড় দেবে আল্লাহ মানে আল্লাহ তল্লা তালা এই নকল হরকটটা এত পছন্দ করছেন যে সময় এই নকল হরকটটা চালু থাকুক এটা আল্লাহ তালা চাইতেছে এটা আল্লাহ তালা মানে আল্লাহর জন্য কেউ যদি কুরবানি দিতে পারে তাহলে আল্লাহ তালা কেমন খুশি হন এটা হলো এখান থেকে পাওয়ার মতো শিক্ষাটা এটা এখান থেকে পাওয়ার মতো শিক্ষা হলো এটা যাই হোক ইব্রাহিম হাসান ফিলিস্তিনে চলে গেছেন মাঝে মধ্যে এসে দেখতেন ছোট বাচ্চাকে দেখতেন আবার চলে যেতেন আল্লাহ তারা হুকুমের মাঝে এসে এসে দেখে যেতেন এরপরে ছোট বাচ্চার বয়স যখন মোটামুটি এতটুকু হয়েছে যখন সে আব্বার সাথে একটু হাঁটতে পারে এদিক সেদিক যেতে পারে তখন আবার আরেক পরীক্ষা আসতেছে ছোট বাচ্চা যখন একদম ছোট থাকে এত বিছনে পেশাব করে জ্বালাতন করে তখন মা বাবার মায়াম মত থাকে কিন্তু যেহেতু বিরক্ত করে সেই যে মায়ামমতাটা তুলনামূলক কম থাকে বিরক্ত করে ঘুমাতে দেয় না কিন্তু যখন বাচ্চাটা একটু বড় হয়ে যায় এখন আর কৃষ্ণে পেশা করে না এখন অতটা জ্বালাতন করে না আর আব্বুর সাথে একটু বাহিরে হাঁটতে হাঁটতে যেতে পারে কাজে একটু সহায়তা করতে পারে ওই সময়ে বাচ্চার প্রতি মা বাবার মায়া মমতা একদম পুরো চূড়ান্ত থাকে আর যদি এমন হয় যে ছিয়াশি বছরের বুড়ার বাচ্চা তাহলে কি অবস্থাটা হবে এই সময়টাতে আল্লাহ তালা আবার আরেক পরীক্ষা বলতেছে যে ইব্রাহিম তোমার ছেলে তাকে জবাই করতে হবে দেখো এই সময়টাতে আল্লাহ তালা যদি ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছ থেকে সন্তানটা নিয়ে যেতেন মানে ইসলাম আল্লাহ মারা গেছে তাহলেও বিরাট পরীক্ষা ছিল কি পরীক্ষা ছিল না একজনকে আল্লাহ তালা ছিয়াশি বছর বয়সে বহু কান্নাকাটি করার পরে সন্তান একটা দিছে আবার কিছুদিন পর এটা মারাও গেছে কেমন কষ্ট লাগবে এই লোকটার কাছে যে আল্লাহ বছর বয়সে একটা ছেলে দিলেন এটা আবার কয়দিন পরে নিয়ে গেলেন কিন্তু এখানে আল্লাহ তার নিজের থেকে নিতেছেন না বলতেছেন তুমি মার বাতায় আবার মার একটা হবে জবাই করবা তুমি নিজ হাতে তারা জবাই করবা এমন যদি হইতে যে আমি একজন লোক পাঠাবো ফেরেস্টা পাঠাবো তোমার সামনে তারা জবাই করা হবে না তুমি নিজ হাতে জবাই করবা আবার সরাসরি যদি আপনার নির্দেশ দিতেন তাহলে আল্লাহ খেতাবের কারণে দেখাই তুমি জবাই করো কেউ যদি তোমাকে কোনো একটা কঠিন কাজের কথা বলে যদি সরাসরি খেতাব করে তাহলে এটার আলাদা একটা আনন্দ আছে এটা মনে করো যে কোনো একটা কঠিন কাজ তোমাদের করতে হবে এই কঠিন কাস্টার জন্য যদি সরাসরি মহোচান এখানে আসে আয়সা বলতেছে বাবার তোমাদের একটা করার কাজ করতে হবে নিচের সবগুলো রথ তোমাদের মাথায় এই তালে তুলতে হবে তো মহতানসবু যদি সরাসরি বলে তাহলে এটা এই হুকুমটা পালন করেন এটা সহজ হয়ে যায় না সরাসরি আমাদেরকে বলছে আর যদি ওই অফিসের একজন খাদেন পাঠায় যে মহতান সবুজের পৌঁছে আপনাদেরকে এই কাজটা করার জন্য দিনটা ওইভাবে তৈরি হবে না কাজটা হয়তো যদি নিশ্চিত হওয়া যায় যে বলছে দিনটাও ভাবে তৈরি হবে এখানে আল্লাহ তাহলে আরেক পরীক্ষা স্বপ্নে দেখে যেতেছে তো এখন আরিবুল আলী ইসলামে একটু নিশ্চিত হয়েছেন দেখো আল্লাহ কি কেমন অব্যাহত আছে না এখন আমাদের অবস্থাটা কি যদি আল্লাহ তালা কোন একটা হুকুম আসে আমাদের সেটা মানে যুক্তি না ধরে তাহলে আমরা অনেক সময় বলে ফেলি আমরা মানে হয় কখনো আমরা বা আমাদের মতো অন্যরা যে এই হুকুমটা দিয়ে আল্লাহ কি লাভ আরে এখানে আল্লাহ লাগতাম না হুকুম আসছে নিজের থেকে তো পূর্ণ তৈরি এখন ছেলেও যেন তৈরি হয়ে যায় এই জন্য ছেলেকে বলতেছে ইয়াবা আলমা ছেলেকে বলতেছে ছেলে মনটা যদি সেটা না। আমি তো না তৈরি হয়ে যাচ্ছে বয়স তখন ফল মা বালার মা হচ্ছে আয়া কোন জায়গায় আসছে তেরো বছর কোনো জায়গাতে আসছে আরেকটু ছোট আরেকটা ছোট বারো সাত দশ এরকম কোন কোনো জায়গাতে ইব্রাহিম আলী ইসলামের পক্ষ থেকে যতটুকু কাজ করা সবটা হয়ে গেছে তারপরে স্ত্রী স্ত্রী রাজি না স্ত্রী রাজি তা জানাই আছে মূল হয়ে গেছে। নিজের পক্ষ থেকে যতটুকু করা সবটা করে গেছে। আল্লাহ এটাই চাইতেছে ইব্রাহিম আলী ইসলামকে সব যত পরীক্ষা করছে ইব্রাহিম একদম পুরা কামের মোকাম্মল করে ফেলছে ইব্রাহিম মুরব্বী বানাতে চান তখন আল্লাহ তালা এইভাবে একজন ব্যক্তিকে পরীক্ষায় ফেলেন এইভাবে একজন ব্যক্তিকে পরীক্ষা ফেলেন পরীক্ষায় ফেলার পরে এরপরে তিনি যদি আল্লাহ তালা সেই পরীক্ষায় সফল হন তখনই এই ব্যক্তিটা আল্লাহতালার কাছে এমন মক্পল হয় যে অনেক মানুষের মুখ দাদা তাকে আল্লাহ তালা বানিয়ে দেয় ইব্রাহিম আলী ইসলামের পরে তেমন পর্যন্ত যত মানুষ দিনের উপরে চলবে সবগুলো মানুষ ইব্রাহিম আলী ইসলামের অনুসারে সব নবী আসছেন ইব্রাহিম আল ইসলাম খানদান থেকে ইব্রাহিম আল ইসলামের পরে সব নবী ইব্রাহিম আলিসালাম খানদান থেকে আসছেন না তো দেখো ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন দুইটা কিন্তু দুই সন্তানে একবার এমন সব মুভি দুই সন্তানের ভিতরে ঢুকে গেছে ইসাহাক আল ইসলামের সন্তান হলো সবাই আর ইসমাই আল্লাহ ইসলামের সন্তান হল এইভাবে দেখো আল্লাহ ইব্রাহিম আল ইসলাম আল্লাহ আল্লাহ এইভাবে পরীক্ষার মধ্যে হচ্ছে আসলে এটি আল্লাহ তালা সুন এটি আল্লাহ তালার নীতি যে যে যত বেশি প্রিয় হয় আল্লাহ তালা থেকে তত বেশি পরীক্ষা ফেল এই জন্য কোনো মুসলমান সেমেন কিন্তু আল্লাহ তালা পক্ষ থেকে তার উপরে ইমানের কারণে কোন পরীক্ষা না। তাহলে তাকে ভয় পেতে হবে যে আমার ইমানটা আসলে কতটুকু ইমানের উপর পরীক্ষা আসবে আসবে না এটা বলছেন মানুষ বলবে আর তার উপরে পরীক্ষা আসবে না এটা কখনই হবে পরীক্ষা করছেন আল্লাহ আল্লাহ যদি কারো না আসে তাহলে সেখানে দেখতে হবে যে আসলে আমাদের ইমাম কখনূপো পাকাপ্ত ইমান পাকাপোক্ত হলে অবশ্যই পরীক্ষা আসবে হাদিসের মধ্যে আসছে আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ পক্ষ থেকে আমি এরপরে যারা যত বেশি তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন কোন ব্যক্তিকে তার দিন অনুপাতে পরীক্ষায় ফেলা হয় কাউকে যদি অনেক বেশি পরীক্ষায় ফেলা হয় তাহলে বোঝাতে বেজে সে দিনের মধ্যে খুব মজবুত এরপরে শব্দটা এইভাবেই আসছে যে কারো কেউ যদি দিনের ব্যাপারে খুব মজবুত হয় তাহলে তার পরীক্ষাটা হবে কঠিন আর যদি কেউ দিনের ব্যাপারে একদম হালকা ফালকা হয় তাহলে তার উপর পরীক্ষাই আসবে যদি দিনের কারণে পরীক্ষা না আসে তাহলে এটা আশঙ্কা যে তার দিন ইমাম অতটা কমজোর অতটা মজবুত না কমজোর সাল্লাহ এই উন্মতির মধ্যে সবচেয়ে প্রথম মানুষগুলো হলো সাহবায় আর সাহাবিদের উপরে এত বেশি পরীক্ষা আসছে যে এরপর আর কোনো পরীক্ষা আসবে না যারাই থাকবে সব নবীদের জন্যই আমি অপরাধীদের মধ্য হতে কিছু দুঃমন নির্ধারণ করে দিছি নবীদের জন্য দুশ্মন ছিল এখন বলো দুশমনি করতে কেন নবী ব্যক্তিগত কারণে না বরং নবীতের আগে সব নবীরাই উন্মতের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন সব নবীর উন্মতোগ্য ব্যক্তি ছিলেন নববী এটা থেকে বোঝা যায় এটা নবীদের দুঃমন ছিল তার মানে নবীদের দুঃশন তো নবুত এবং দাওয়াতে নবী নবীর কারণে অতএব নবীবাল যেখানেই যাবে সেখানে এই দাওয়াতের কিছু দ্বিতীয় কথাটা যে ইব্রাহিম আলী ইসলামকে কোন কোন বিষয়ে পরীক্ষা করছেন তিন নম্বরটা কি ফলাফল আল্লাহ তালা বলছেন এখানে বলছেন ফতাম্মা হুন্না এই ফলাফল্মন্না অন্য জায়গায় আছে ইব্রাহি মাল্লাদি ওয়াফা ইব্রাহিম যে সবগুলো পরীক্ষা যা আল্লাহ তালা করছেন সবগুলো পরিপূর্ণ করে চার নম্বর হলো নতিজা ইমামা আমি তোমাকে মানুষের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন ইন্নি কালিনা এটার থেকে একটা জিনিস যেটা বোঝা যায় যেটা মুক্তি সেবর মি বলছেন যে আল্লাহ তালার কাছে দিনই মুক্তাদা বনার জন্য কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় একজন ব্যক্তি সে দিনই মুক্তা ইমাম ইমাম হওয়ার জন্য কিছু পরীক্ষায় উত্তীর্ণ জাগতিক পরীক্ষা আমলি পরীক্ষা আমলি পরীক্ষা পরীক্ষাগুলোই বোঝানো হয়েছে এই যে এখানে কালী মাত এবং আপাস ব্যাখ্যা মোতাবেক ওই যে সিফাত তিরিশটা সিফাত বা আঠাশটা সিফার তো কোন একজন বান্দাকে যখন বলছেন যেমন বানি ইসাইলদের ব্যাপারে আসছে যে আমি তাদের কিছু মানুষকে ইমাম বানাইছি ইমাম বানাইছি কখন যখন তারা আমার পক্ষ থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তো এখানে যতগুলো সিফাত বলা গেছে। সবগুলো সিফাতকে যদি ভাগ করা হয় তাহলে দুটা ভাগায় বিভক্ত হবে কিছু কিছু সিফাত আছে হলে এতে কাদ এতে কাদের সাথে সম্পৃক্ত আর অধিকাংশ সিফাত গুলো হলো আমলের সাথে সম্পৃক্ত তো সবগুলো সিফাত দ্বারা মূলত উদ্দেশ্য হলো কামাল কামাল এতে কাক কামাল ফিল এমান ওয়াল এতে কাক আর কামাল ফিল আমল দুইটা ইমানের মধ্যে কামাল আর আমলের মধ্যে কামাল কি বললাম ইমানের মধ্যে কামাল আর আমলের মধ্যে কামাল দুইটা সিপদ যদি পাওয়া যায় তাহলে কোন একজন ব্যক্তি আল্লাহ তাল পক্ষ থেকে ইমামতের যোগ্য বানাইছি। কখন বানাইছি যখন তারা সবর করছে সবার দ্বারা উদ্দেশ্য কামালে কামাল ফিল আমল সবার এটা ইশারা করা হয়েছে লু আর তারা আমার আয়াতের উপরে পূর্ণ রাখত্যামাল একত্রিত হলে কোন একজন ব্যক্তি সে ইমাম বনার যোগ্য লালের মধ্যে একদম পুরা পাক্কা আর ইমানের মধ্যে পাক্কা এই কথা বুঝতেছো দুইটা সিপত যদি কারোর মধ্যে পরিপূর্ণ রূপে হয়েছে দুইটা সিপত বলে ফেলছে সবর আর ইকান সবর আর হলে সির বাকার মধ্যে এটাই আসছে এক আয়াত আয়সির না আয়াতির মধ্যে যেখানে বিবরণ দিতে আল্লাহ তারা সেখানে অনেকগুলো এখানে অনেকগুলো সিফত বলছে দেখো কখনো খেয়াল করুক সেখানে সিফত গুলো বলা শুরু করছে এখানে অনেকগুলো এরপরে সিফত গুলো একটা করে বলে এটা হলো দ্বিতীয় সিপত প্রথমটা হলো আচ্ছা আরেকটা খুলো আর একটা খুলে আর একটু ভালো করে একদম ভিন্ন করে বলা হয়েছে আর পাঁচ নম্বর দেখো বলতেছে অভাব অনটনে তারা সবর করে এবং রোগ বালায় এগুলোর মধ্যে তারা সবর করে তো সবরের মধ্যে দুইটা বলল একটা অভাব অনটনের মধ্যে সবর ওর্র মরস ওষুধ বিসুখের মধ্যে সবর আর সবরের সর্বোচ্চ পর্যায়ের সময় তারা ছয়টা শিবতের মধ্যে সর্বশেষ হল সবর সবরের মধ্যে তিনটা স্তর বলা হয়েছে তিনটার মধ্যে এখানে তারা মিনাল আদনা ইনাল আলা হয়েছে ফকর ফাঁকা অভাব অনটনের মধ্যে সবর করা এটা অনেক কঠিন। কঠিনের সবর করা এটা অনেক কঠিন তার চেয়ে হল অসুখের মধ্যে তার চেয়ে হলো যুদ্ধের সময় সবর করা সবর হেইনাল বাসি। এখানে এখানে যে মোমেনের মোমেনের মধ্যে যে সকল সিফারগুলো থাকতে হবে সেই সিফারগুলোর এখানে সংক্ষিপ্ত একটা তালিকা দেয়া হয়েছে এই তালিকাটা শুরুটা হয়েছে ইমান দিয়ে আর শেষটা হয়েছে তাহলে এই মোমেনের ব্যাপারে আল্লাহ বল এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী এরাই হলো তো দেখা এখানে ছয়টা সিফত বলা হয়েছে তার মধ্যে প্রথম হলো কি আর বাকি সবগুলো হলো লাম্মা সবার সবার সর্বোচ্চ পর্যায়ের সবর হলো সবর এঙ্গল খিতাল শুরু আর শেষ দু আবার সংক্ষিপ্ত করে সুরে হুজুরাতের মধ্যে আসছে যে এবং কেতাল এই দুইটা সিপত যদি কারোর মধ্যে থাকে তাহলে আর যদি প্রকৃতি ইমানদার কারা আল্লাহ ইমান এমন ইমান যে লাম তাবু ইমানের মধ্যে কোন সংশয় নাই এই ইমান পাক্কা ইমান একেবারে দেখো এরাই হল আর সুরে এই আয়েরই সংক্ষিপ্ত ইমান এরপরে ইমানের পরে সব আমল তো করবেই একবার সর্বশেষটা সেখানে বলা হয়েছে তার মানে সর্বশেষটা যে করতে পারবে সে বোঝা যাবে যে বাকি সবগুলো সে করবে এখানে ঠিক তাই সবর হেই বাসি এটা যে করতে পারবে বাকি সবগুলো সে এমনি করতে পারবে তবে যাদের মধ্যে শুরুটা থাকবে শেষটা থাকবে তারাই হবে সিক আর এমন সি কুমদের সোহবত এখতি করতে আল্লাহ তারা বলছে এবং তারা হবে সুন তারা এই যে দেখো সুরেশ সাজদার মধ্যে আল্লাহ তালা যেটা বললেন সেটা হলো যে ইমাম ইমাম বনার জন্য এই দুইটা সিপদ থাকতে হবে একটা হলো সবর একটা ইমানিমান দুইটা সিপত যদি না থাকে তাহলে কি হয় সবর মানে সবর মানে হলে একবারে সবার সবটা কথা আল্লাহ তালে সবগুলো আয়া একত্রিত করলে বোঝা যায় একজন ব্যক্তি সে মুসলমানদের মুসলমানদের ইমাম ইমাম প্রকৃতির ইমাম বনার যোগ্য তখনই হয় যখন সে সবরের সবগুলো মারহালা সে পার করে সবরের সবগুলো মার হালা পার করলে সে ইমাম বনার সবরের সবগুলো যখন তারা সবর করছে সবর করার পরে আমি তাদেরকে ইমাম বানাইছি ওখানে আরেকটা কেরাত আছে যেটা সামনে দেখব আরেকটা কেরাত হলো ওজা লিমা সবার আমি তাদেরকে এবং ই কানের কারণে তারপরে বনার যুদ্ধ আল্লাহ তালা এখানে পুরস্কার ঘোষণা করতেছেন যে আমি বললাম আল্লাহ তালা বললেন যে আমি তোমাকে মানুষের ইমাম বানাবো তেমত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের ইমাম ইব্রাহিম আলী ইসালাম ইমাম অতি আমার বংশধরদের মধ্য থেকেও কিছু লোককে ইমাম বানানি আই আমার বংশধরদের মধ্য থেকেও কিছু মানুষকে আপনি ইমাম বানান আল্লা তো ইমাম বানানোর ব্যাপারে আমার যে প্রতিশ্রুতি রয়েছে এটা জালেমরা পাবে না সাব্বিকটা ইমাম বানাবার আমার প্রতিশ্রুতি জালেমদের ব্যাপারে প্রযোজ্য নয় জালেম যদি হয় তাহলে সে ইমাম হবে না যে এই কথাটা বুঝাচ্ছে আল্লাহুম আল্লাহ তাল কথাটা এই কথার উপরে দালত করতেছে যে আহদি এই আল্লাহ হুজুমিনটা ফিরতে ছিল আহ দিকে আল্লাহ তালার পক্ষ থেকে ইমাম বানাবার যে রকমের। আমাদের এখানে যেভাবে আসে হলে এটাকে পড়তে হবে গাইরুয়ুহু গাইলে অর্থটা হবে যে আলেন না এমন যারা তারা আমার সেই প্রতিশ্রুতিটা পাবেহু গাই তাহলে আলুর ফাইল হবে গায়ে রু এই বুঝতে চলো এই আবার নুন লেখে পাশে আলু লেখা রাখে আলাহ গায়ে রাসম তাহলে আলুর ফাইল হবে আহ আর গায়ের রাসমটা হলো মি এই বুঝতেছ ম এটা ধরো আমাদের এখানে একটা নস্কা একটা নস্কা আছে জলিমিন এটা নুন লিখে পাশে লেখা রাই জম এক নস্খা আরেক নসখা হলো জলিমিন